বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল বিস্তৃত মানচিত্র বাংলাদেশ যার বুক চিরে বয়ে গেছে পদ্মা মেঘনা যমুনার প্রবাহ দুচোখ যেদিকে যায় নয়নাভিরাম সবুজ ফসলের মাঠ যেন সবুজির মেলা